মানবতার সমাধান সালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াই ওসহাবাদ বাংলার দূরের ও কাছে সম্মানিত সুদিদর্শক মুসলিম সমাজে প্রচলিত কুসংস্কার শীর্ষক সমষ্টিক আলোচনায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের প্রতিবাদ্য বিষয় হলো। মাইয়েত বা মৃত ব্যক্তির দাফন এই দাফন করতে গিয়েও আমরা দেখতে পাচ্ছি যে তার শেষ বিদায়টুকু যেভাবে আল্লাহর নবী চেয়েছিলেন সাল আলী সাল্লাম সেভাবে না হয়ে সামাজিকতার দোহাই দিয়ে এমন কিছু আমরা করছি যার সাথে কোরআন ও সন্ন্যাহের কোনো সম্পর্ক নাই এমনকি সেটি হতে পারে কোনো ভিন্ন ধর্মীদের ধর্মীয় আচার বা অনুষ্ঠান আর আমরা মুসলিম সেটা করে চলেছে, বিষয়টি অত্যন্ত কঠিন অত্যন্ত জটিল যারা আমাদের একান্ত প্রয়োজন আর এই প্রয়োজন মেটাবার স্বার্থে আজকে স্টুডিওতে আমাদের সাথে বিজ্ঞ আলোচক যোগ দিয়েছেন চলুন প্রথমে আমরা তাদের সাথে পরিচিত হয়ে নেই। আমার ডান থেকেও বিষ্ট আছেন বিশিষ্ট আওয়ালদিন শেখ আব্দুরমিন ইউসুফ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং আমার বামে আছেন বিশিষ্ট আলেম দিন শেখ মুখলেস বিন আর্শাদ মাদানি এবং আমার সর্ববামে আছেন বিশিষ্ট আলমে দিন শেখ আকরামান বিন আবদুলসালাম মাদানীকু এবং সম্মানিত সুদী আপনাদের সাথে রয়েছি আমি হারুন হাসিন বলছিলাম যে আবার দাফন কিভাবে হবে আমি প্রথমেই আলোচনার সূত্রপাত করার জন্য আহ্বান জানাচ্ছি শেখ মুখলেস বিন আশেদ আলহামদুলিল্লাহ ও সালাত আলা নবীন মাহাম্মদ ও আলা আলী হস্লাম আহম্মবাদ ধন্যবাদ মহতারামকে যে এমন একটি সুন্দর বিষয় আজকে আমাদের সম্মুখে উপস্থাপনা করেছেন যে আসলেই সবগুলোই শিক্ষণীয় পূর্বে আলোচনা হয়েছে সবগুলোই শিক্ষণীয় যে শেষ বিদায়টা আমরা কীভাবে দিব আমার নিজ আপনজনকে আমার আব্বাকে আমার আম্মাকে আমার ভাই আমার বোন আমার পুফু অথবা খালা ইত্যাদি বা দিনী ভাই একে শেষ বিদায়টা কীভাবে দিতে হবে দেখেন শেষ বিদায় যখন আমরা রওনা করছি এবার আমরা সব খাট ধরব এবার আর আমাদের কাজ আছে জানাজার খাট যখন আসতে থাকবে তখন কেউ যদি বসে থাকে সোননাথ হচ্ছে ডানিয়ে যাবে এবং জানাজা খাটের আগে আগে কেউ যাবে না এটাই হচ্ছে নিয়ম পিছিয়ে পিছে যাবে তবে আগে কেউ যদি পৌঁছে যায় ওখানে অবস্থান করে সেই জন্য তার সমস্যা নাই এবার আমরা খাটটাকে কবরে যাওয়ার আগে আমরা রেখে দিই কিছু খুনের জন্য বা নিয়ে থাকি এবার কবরটা আমরা দেখেনি। আমরা আমাদের যে কবরের সিস্টেমটা দেখতেছি আগে জানা দরকার ইসলামের দুই ধরনের কবর আছে একটা হলো শাক একটা হলো লাহাদ তো লাহাদ কবরের সিস্টেম হচ্ছে ফেব্রুয়ার দিকে আপনার দেওয়াল খনন করে এই দেওয়ালটাকে খনন করে এখানে একটা জায়গা করতে হবে লাশ রাখার জন্য এবং এখানে এ বারাবর করে কাঁচা ইট দিতে হবে যেটা আরবের মধ্যে চালু এখনো আছে আর আমাদের দেশে যেহেতু ইট নাই যদি তৈরি করে নেওয়া যায় যদি ইট না থাকে তাহলে তো আমরা এটাই সিস্টেম যদি থাকে কাট দিব ওখানে সমস্যা নাই তো এখানে খনন করতে হবে এই সাইডে আর একটা শাক কবর যেটা হচ্ছে শাক খবর হচ্ছে পুরাপুরি সামনে যাওয়া আমাদের দেশে পুরো শিখ শিখান আমরা দর্শক মন্ডলী ওই আপনাদের জন্য এখানে আমরা অবশ্য প্রথম থেকে আবারও আমরা বিষয়টি পেশ করব এখানে শিখ যেটা সরাসরি চারকোনা করে নিচে যাওয়া হয় সেটা হচ্ছে শিখ और लहदद हेटा एकटू नीचे जा एक पासे चले जावा केबलार सैडे बापे चले जाए से हे लहद केबलार सैडे सबसे उत्तम अब ये बोला लाह शक्त जमी छाड़ा सम्भव नये ये क्योंकि एक बबादत इसलमे एक मानुषर सम्मान जनक विदाय दिए আজকের প্রতিপাদ্য বিষয় হল কুসংস্কার এটি পরিপূর্ণ সন্ন্যতী তরিকা বিবরণের ক্ষেত্র নয় তবু কিছু কিছু বিষয় স্পষ্ট করা আমরা সংযত মনে করছি একটি লাশকে একটি মাইয়তকে একটি জানাদাকে যখন নিয়ে যায় নিয়ে যাওয়ার সময়ে স্লোগান দেওয়া হয় এবং জিকির করা হয় এটি হলো কুসংস্কার কারণ এটি জিকিরের জায়গা নয় কেউ যদি কিছু ইস্তফার করতে চান তাহলে তিনি মনে মনে করবেন কিন্তু জিকিরের জায়গা এটি নয় তারপর এই আনুষ্ঠানিকতা নেই আনুষ্ঠানিকতার কোনো সুযোগ নেই এরপর এটি নিয়ে যাওয়ার পরে সকলকেই কবর দেখতে হবে কিছু কিছু জায়গায় এরকম রেওয়াজ আছে যে কবর কিভাবে খনন করা হয়েছে তখন কবরটা যদি সুন্দর থাকে তখন অনেকেই বলে লুকটার কপাল ভালো কবরটা খুব সুন্দর হয়েছে এটার কোনো ভিত্তি আছে কি না কোনো ভিত্তি নাই কুসংস্কার মিথ্যা কথা এটা একটা কুসংস্কার কারণ এর সাথে কোনো মানে শরীয়তের কোনো বৃত্তি পাওয়া যাচ্ছে না আসলে কবরটা আপনার মাটির কারণে কখনো দেখা যাবে যে সুন্দর মাটি খনন করে ভাঙছে না সেটি সুন্দর কবর হবে আবার দেখা যাবে যে কখন কোনো মাটি খনন করাটা কঠিন হয়ে যাচ্ছে তো সেখানেও মানে আপনার অথবা ভেঙ্গে যাচ্ছে নরম মাটি এ কারণে আপনার পানি চলে আসছে সব কারণে বলা যাবে না যে এটা সৌভাগ্যবাস অথবা দুর্বাগা এই বলে কোনো মাইয়াতকে ট্রিট করা যাবে না কারণ এটি সম্পূর্ণরূপে আল্লা রবুলের আলোচনা এটি একটি কুসংস্কার যেটা আমাদের বলার উদ্দেশ্য তারপর যেটা হলো যে মাই এটাকে যখন আমরা কবরে রাখব তখন আমরা কবরে রাখার সময় দেখা যাচ্ছে যে এখানে অনেক লোক ভিড় করতে থাকেন তা না করে সেখানে কবরে নামার মতো ব্যক্তি যাতে ধরে রাখতে পারে একজন দুজন কবরে নিয়ে গেল আর সবাই আস্তে করে তাকে নামিয়ে দিল এই সময়ও তার আপনার সবসময় খেয়াল রাখতে হবে মেয়ের পুরু আপনার একেবারে খোলা বা এরকম কিছু না হয় এরপর এই লাশটাকে কেবলামুখী করে শুয়ে দিতে হবে কিন্তু আমাদের সমাজে আছে বেশিরভাগ আমরা যা দেখে আসি সেটা হলো লাশটাকে সজাসুজি উত্তর দক্ষিণ করে শুইয়ে দেওয়া হয় আর তার মাথাটাকে শুধু কেবলামুখী করে দেওয়া হয় এই হাদিস ভিত্তিক যে বর্ণনা এটার উদ্দেশ্যটা আমি বুঝতে পারছি উনি আসলে আমাদের সমাজে যে মৃত ব্যক্তিকে যে রাখার সিস্টেমটা এই রাখার সিস্টেমটা যে ভুল সেটাই উনি হাদিস দিয়ে প্রমাণ করার জন্য এই কবরের সিস্টেমের কথা বলার চেষ্টা করছিলেন আমরা বলতে পারি যে না বুঝার কারণ না বুঝার এটা একটা অজ্ঞতার কারণে হচ্ছে অথবা সিস্টেমটাই হলো এরকম যাতে মানে পুরোপুরি কাত হয়ে যেভাবে আমরা ডান পাশে শোয়ার সময় পুরো বডি কাত করে ফেলি ঠিক এইরকমটাই হইতে হবে কীবলামুখী করার জন্য এই হলো কিবলামুখী করার মর্ম আর এই কারণে কবর এভাবে করতে হয় জি এই হলো মানে সার সংক্ষেপ কথাটা এটা আমরা কবর হয় आर पार पार एट एट तक इहजे है और जख शीख कबर है तक लास्ट के डानकाते देवाले पार्शे तो सम्मानित दर्शक मंडल बे कि कुसंस्कार अपना देखाते चाची तरह से प्रथम थके चाराटली कांधे नहीं रस्ताय तीन बार नामाते कुस्कार পরিবর্তন করতে হবে এটা একটা কুসংস্কার তিনবার কাঁধ পরিবর্তন করতে হবে অন্যকে কেউ লাগবে তারপর অন্যকে কেউ লাগবে আর এক একবার সময় এক একবার কালিমা করতে হবে একবার কোল পড়তে হবে यब कलिमा पढ़ा कूसंकार कुछ नामानुसंस्कार जी मानुष स्वाभाविक गति से जागे पीछे जा समस्या नहीं समस्या नहीं क्यों बोते पा आगे लाश रखे तरह ये मानस ओखने जा सुविधा मत बस लाशो तार सुविधा मत रखा क्या मन कर कुसंस्कार एबारा के जेदि के पां था এই কারণে এটা ঘটেছিল সব লাশের ই হচ্ছে যে আপনার দক্ষিণ দক্ষিণ দিকে কবরে নামাতে হবে আমাদের দেশের জন্য দক্ষিণ অনেক দেশের জন্য পূর্ব হতে পারে একটা বিরতিতে শুধু দর্শক অল্প জন্য তারপর ফিরে আসবো এই অনুষ্ঠানে আশা করি আপনারা কেউ দূরে যাবেন না এই প্রত্যাশা রহমতুল্লাহ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 প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বাংলায়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 সেটাই উনি হাদিস দিয়ে প্রমাণ করার জন্য এই কবরের সিস্টেমের কথা বলার চেষ্টা করছিলেন আমরা বলতে পারি যে না বুঝার কারণ না চারকোনা করে সরাসরি নিচের দিকে যাচ্ছে এবং মুখটা একটু কাত করে তাকে রেখে দিচ্ছে কেবলামুখী কিন্তু কেবলামুখী কিভাবে হবে এটা বুঝতেছে না আসলে কবরের সিস্টেমটাই হলো এরকম যাতে মানে পুরোপুরি কাত হয়ে যেভাবে আমরা ডান পাশে শোয়ার সময় পুরো বডি কাত করে ফেলি ঠিক এরকমটাই হইতে হবে কীবলামুখী করার জন্য তাকে মানে বডিটা তার সামনের অংশটা পিছন অংশ থাকবে পূর্ব দিকে পিঠ পিছন অংশ থাকবে তার পূর্ব দিকে আর পুরা সামনের অংশটা থাকবে আর কীবলামুখী এই হলো কেবলামুখী করার মর্ম আর এই কারণে ডান কাতে করে এক পার দেওয়ালের পার্শে করে দিতে হয় তা আমার সম্মানিত দর্শক আমরা বেশ কিছু কুসংস্কার আপনাদেরকে দেখাতে চাচ্ছি তার সেটা হলো প্রথম থেকেই যে চারজন ওই খাটলি এটা একটা কুসংস্কার কাঁধ পরিবর্তন করতে হবে এটা একটা কুসংস্কার পরিবর্তন করতে পারে পরিবর্তন হতে পারে मानो कूसंस्कार मानुष स्वाभाविक गति जागे पीछे जा समस्या नहीं कबर पास समस्या नहीं क्यों बचते पा आगे लाश रखे तरह एट नानुष जाशो तार सुविधा मत रखा क्या मन कराइच कूसंस्कार एस टा के, के, के दिखे पा थे अर्थात दक्षिण दिखे से दिक्थ लाश्ट के कबरे नामाते पश्चिम दिक्कत नामान जो विवरण टी रही है जो छिल ये ओखान जैगा यह कारण घटे सब लाशे ई सोन्नाथ ह যে আপনার দক্ষিণ পায়ের দিকে দক্ষিণ অনেক দেশের জন্য মানে পায়ের দিক থেকে বলতে আমরা যেন কেউ না বুঝতে পাখে নামাবে না এটা ঠিক ঠিক যেদিকে পা থাকবে লাশটাকে রেখে দেওয়ার পরে এরপরে আমরা অন্য কাউকে দিবো না এরকম বিষয়টা স্পষ্ট খোলাখলি বললে মানুষের ভিতরে একটা দ্বন্দ্ব বাঁধবে মানুষ চেষ্টা করবে এ ধরনের ভালো মানুষ এখানে একটা কুসংস্কার আছে যে কেউ যদি সেদিন স্ত্রীর মিলে থাকে তাহলে একটা বোখারি মুসলিমের ঘটনা দিয়ে উসমানরা জেলা তোলার কথাটা পেশ করা হয়েছে ওইটা একটা বিশেষ কারণ ছিল এই কারণটি এখানে নয় ওইটা ধারণা করার একটা কুসংস্কার এবার লাসটা যখন রাখা হবে তখন বলা হবে বিসমিল্লাহামিল্লা তিরাস্ল্লা আলি সাল্লাম এরপরে আপনার কিছু দেওয়ার দি যে এখানে বলা হয় এলান করা হয় ঘোষণা দেওয়া হয় এই যে ঘোষণা যারা রাখবে শুধু তাদের জন্য যারা জানছে তারা পড়বে এবার লাশটা রেখে দিয়ে ওই বাঁশ বা যেটা রাখা হয় উপরে কবর উপরে সেটা রেখে দিয়ে আপনার মাটি দিবে মাটি তিন অঞ্জলি দিবে এটাই সন্ধ্যা তিন অঞ্জলি মাটি দেওয়ার সময় বিষমিল্লা বলে মাটি দিবে এটাই শুধু একবার বলবে এটা কুসংস্কার মানে প্রথমবার বিসমিল্লা বলে রাখলাম আবার বিশমিল্লা বলে রাখবো আবার বিশ্লাঞ এরপরে মিনহা খালাক নক তারা নখরা এই দুটি পড়াও বিদাত এটি এবার মাটি অনেক মানুষ হয়েছে এই কারণে নিয়ে সমস্ত কুসংস্কার মানুষ অনেক উপস্থিত হয়েছে যতটুকু মাটি দেওয়ার প্রয়োজন অতটুক দেওয়ার পরে মানুষ থেমে যাবে অতি আলহামদুলিল্লাহ নাকি পেয়ে যাবে এবার মাটি আরেকটা কথা আছে এখানে কিছু কিছু জায়গায় আছে কবরের কিছু মাটি নিয়ে আসে বাড়ির আঙ্গিনায় ভিতরে যেখানে মহিলারা আছেন তাদের যদি কোনো এলাকায় থাকে আসলে কোন এলাকাতে কত কুসংস্কার আছে আমরা তো আর জানি না আমরা আমাদের অভিজ্ঞতার ভিত্তিতে বলছি দুইশো একচল্লিশটা কুসংস্কার তার মধ্যে আমরা কয়টা বলছি জানা যা কাফন দাফন সহ মোট দুইশো একচল্লিশটি কুসংস্কার বা বেদাত আছে তার মধ্যে আমরা কিছু আপনাদের সামনে পেশ করলাম এলাকা ভিত্তিক যা আছে তা ত্যাগ করার চেষ্টা করবেন এবার যেটা বলছি সেটা হচ্ছে মাটি যদি মহিলাদের কাছে নিয়ে যাওয়া হয় এবং তাদেরকে স্পর্শ করে নিয়ে এসে যদি মাটির কবর হয় এটাও হলো কুসংস্কার জি এটা একটা নেহায় বোকামে অন্যায় হাস্যকর ব্যাপার এরপরে চার কোনায় চারটে বাঁশ পুঁতে দিতে হবে কেন পুঁতি দিতে হবে এটাও কুসংস্কার এবার পাশে একজন বসে থেকে সেই প্রশ্নের উত্তরটি বলে দিবে কোনো একজন বা কোনো এক হজুর এটাও একটা কুসংস্কার এটা মানে এগুলো করা মানে একটা হাস্যকর ব্যাপার শরীয়তকে একটা মজা কুসংস্কার তো বলা হয় মানুষকে বিভ্রান্ত করছে যে লোকটি বলতে যাচ্ছে না বিনিময়ে কিছু টাকা আদায় করা হয়ে গেল আর মানে পেট পালা হলো কুসংস্কার এটা একটু বুঝিয়ে দিই আসলে তো যে মাটি চাপা দেওয়া হয়েছে এ যদি শোনানোর জন্য বলে থাকে কখনো শোনা যাবে না ও শুনবে আর জবাব শুনবে এটা যদিও এরকম আছে যে ওই এক টুকরা কাপড়ে এই তিনটি প্রশ্ন করা হয় জবাব লিখে ওখানে এভাবে কোন হুজুর বলবেন এটাও কুসংস্কার এরপরে তাকে চারটের মধ্যে একটা খেজুরের ডাল পুঁতে দিবে রাসুল সাল্লি ইসাল্লাম তো জনক ব্যক্তির কবরের বিষয়টি বুঝতে পেরেছিলেন এবং ওটা আল্লা রসুল করার পরে সাহাবি কোন কাজ কোনদিন করেন করেননি অতএব এই কবরের মধ্যেখানে একটা খেজুরের কাঁচা ডাল পুঁতে দেওয়া এটাও কুসংস্কার এটা ধারণা হবে যে আমি আমার বাবাকে আমার দাদাকে স্বজনকে কবর দিছি আর আমি এরকম ধারণা করতেছি বা আমি জেনে ফেলেছি কথা আপনারা যদি মনে করেন যে কুকুর শ্রীগাল দু একদিন আক্রমণ করতে পারে তাই আমরা সেটা রক্ষার জন্য এরকম পথ অবলম্বন করলাম ওটা ভিন্ন কথা কিন্তু আপনি চার কোনায় চারটা খুঁটি পোঁতে দিচ্ছেন কেন এর কি উদ্দেশ্য যদি এরকম কিছু থাকে যে একটা ভালো উদ্দেশ্যে তাহলে মনোজাত করা সবাই মিলে দাঁড়িয়ে চতুর্দিকে দাঁড়িয়ে হাত তুলে ধোয়া করতে হবে সম্মিলিত মনোজাত এটা একটা কুসংস্কার যা বিধান এবার কাজ শেষ হয়ে গেল আমরা এখানে কিছু লোক অপেক্ষা করব। আর কিছু লোক চলে যাব এরকম একটা নীতি আছে কিছুক্ষণ সংস্কার একজন করলে হয়তো তা পিতার জন্য করলো আসতে পারে জি কিন্তু এটা সামাজিক ভাবে জন অপেক্ষা করবে এটা একটা কুসংস্কার একটা জিনিস আছে আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও এরকম হচ্ছে যে একদিকে লাশ और अपर दि केख जैते लाश जे बाड़ी मृत व्यक्ति से खबर व्यवस्था एक धरण हम गरिजे तरह खावा चलते और एक हे सबा जाना जाते मिस्टिमुख कर तिस्टर व्यवस्था करवस्था कर कुसंस्कार ওই বাড়িতে রান্না বান্নার ব্যবস্থা করা কুসংস্কার কেননা রাসুল বাড়ি থেকে খাওয়ার দেওয়ার জন্য বলেছেন আপনাদেরকে সম্মানিত সুদী দর্শক কত আর বলবো বললাম সর্বাঙ্গে ব্যথা অসুবিধে কোথা যেন কুসংস্কারে আমাদের সমাজটাকে এমনভাবে কুকিগত করেছে যে আমরা এর বলয় থেকে বের হতে পারছি না সুধি দর্শক আসুন আমরা কোরআন ও সুন্না চর্চা করি সহি পথ সঠিক পথ জানার চেষ্টা করি রসুল সালিস কিভাবে আমল করতে বলেছেন তিনি কীভাবে দাফন করেছেন তার যে অনেক সাহাবি বিদায় নিয়েছিলেন তাদের জানাজাটা কিভাবে তিনি সলাতাদাই করেছেন কিভাবে দাফন করেছেন এগুলি যদি আমরা জানি তাহলে এই কুসংস্কারগুলি চিহ্নিত করতে সহজ হবে আমরা সকল কুসংস্কারকে বর্জন করব। আমরা বলব আমরা কোরআন সুনার অনুসারী কুসংস্কার প্রন্তী নয় আল্লাহ রবাহ আলমিন আমাদের সকলকে সত্য উপলব্ধি করার তৌফিক দান করুন আমিন আসসালামুকুম বরহমাতি তারা নিজ দেশে বলছে কমানো যায় এটা অনেকগুলো দিক রয়েছে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর শেখ শাহেদুল্লাহ খান মাদানী মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম জাহাঙ্গীর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 আল্লা শরিয়াদের বাইরে যাওয়ার সুযোগকে রক্ষা করার জন্য আল্লাহ সুতরাং ইসলাম দিয়েছেন এটা কোন সমসলাম একমাত্র রাস্তা জন্মগ্রহণ করে ইসলামের উপরে আল্লাহ থেকে ইসলাম আমাদের কাছে এসেছে ধরনের মধ্যে ইসলামে আল্লাহ মনোনীত দিন প্রতিটি বিধান আল্লাহ যেটা দিয়েছেন এটা মানুষের इसलमर अन्य गुणावली जानते देखु अनुष्ठान इसलम माना दुनिया वि फायदा आज रत साढ़े नुन सम्प्रचार सकाल आठ टाय बांग से पीस टी बांगलाय